আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারকাত আলহামদুলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখানে বসে এই পিস টিভি বাংলার গ্রুপ ডিসকাশনকে দেখছেন আপনাদের সেবাই আমরা জানাই আন্তরিক মুবারকবাদ প্রীতি শুভেচ্ছা এবং আপনারা আমাদের সঙ্গে রয়েছেন তার জন্য আমরা সব সময় আপনাদেরকে এই বলে দোয়া দিচ্ছি যে আপনাদের মতো আরও যেন আমাদের এই রকম শ্রোতা দেখতে পাই এবং এই সমস্ত প্রোগ্রাম থেকে তারাও যেন উপকৃত হতে পারেন বন্ধু সকল আমরা এই সিরিজে বেশ কিছু কথা আলোচনা করেছি এবং আরও কিছু কথা আলোচনা করব ইসলাম যেই দিন যাকে পেয়ে আমরা আজ গর্বিত তো ইসলাম এবং আজকের মুসলমান আজকের মুসলমানরা গর্বিত হতে পারবে এরকম পজিশন কিন্তু নেই অথচ এটা স্বীকার করতে হবে আমাকে আপনাকে সবাইকে যে ইসলাম যত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিশ্বকে জয় করতে পেরেছে এমন কোনো ধর্ম নেই দুনিয়াতে কেউ নজির দিতে পারবে না যে এত সংক্ষিপ্ত সময়ের ভেতরে এত বিস্তৃতি লাভ করতে পেরেছে এবং এত জনপ্রিয় হয়ে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে গেছে একমাত্র সে দিন হচ্ছে দিন ইসলাম দিন ইসলাম এম এমনি এসে যায়নি এবং দিন ইসলাম এমনি এমনি এই প্রসার প্রচার লাভ করতে পারেনি তার ভেতরে ছিল মাধুর্য তার ভেতরে ছিল গুণগত মান তার ভেতরে ছিল বৈশিষ্ট্য এই সমস্ত জিনিস যখন একত্রিত হয়েছে তখন তার প্রসার প্রচার লাভ করতে গিয়ে কোনো বাধা বিপত্তি সৃষ্টি হয়নি আপনাকে আমি সংক্ষেপে শুধু বলি এই কথাটা যে হজরত রহমান রাজি আল্লাহ তালা আনুর যুগে ইসলামী রাষ্ট্রের সীমানা বা তার পরিধিকে যদি মাপ করে দেখা গেছে তাহলে ওই মাপটাকে যদি আজকের দিনে আমরা এই যে খণ্ডবিখণ্ড হয়ে আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে সে রাষ্ট্রগুলোকে যদি দেখতে যাই সেই দিন যেটা একটা রাষ্ট্রের অন্তর্গত ছিল সেই পরিধিটার মধ্যে আজকের দিনে 30 থেকে পঁয়ত্রিশটা রাষ্ট্র গঠিত হয়ে আছে বরং তার চাইতে কিছু বেশি হয়ে গেছে তাহলে ইসলামী রাষ্ট্রের পরিধি কত লম্বা ছিল কত বিশাল এলাকা নিয়েছিল এগুলোকে কে নিয়ে গেলে এত দূরে ইসলামের যে বৈশিষ্ট্য তার একটা বাহক তৈরি হয়েছিল দিকে দিকে গ্রামে গ্রামে পাড়াই পাড়াই টলাই, টলাই এর ধারক যখন হলো এই গুনগত মান এবং তার স্ট্যান্ডার্ড এবং তার ভেতরে যে মাধুর্য এগুলোকে দেখে মানুষ একে একে একে একে তাকে গ্রহণ করতে শুরু করলো তা আমরাও গ্রহণ করেছি আমরা কোনো সূত্রে পেয়েছি হয় আমরা জন্মসূত্রে পেয়েছি আবার আমরাকে কেউ অন্য সূত্রে পেয়েছি যেই সূত্রে আমরা পাই না কোনো ইসলামকে কিন্তু আমরা সেই ইসলাম আর এই ইসলামের ভেতরে এত তারতম্য সৃষ্টি করে দিলাম কেন যেমন আমরা ইতিপূর্বে বলেছিলাম ইসলাম চাই সততা ইসলাম চাই ঐক্য তেমনি আজ আপনাকে বলবো ইসলাম চাই শিক্ষা শিক্ষা ছাড়া ইসলাম নয় বা আমরা শিক্ষা ছাড়া ইসলামের পূর্ণ কল্পনা করতে পারি না অথচ আজ মুসলিম সোসাইটির ভেতরে এই জিনিসটা একটা রোগের মতো দেখা দিয়েছে একটা মহামারী বলা যাবে যে শিক্ষা ছাড়াই মুসলমান বেঁচে আছে এবং শিক্ষা ছাড়াই মুসলমান নিজেকে মুসলমান বলে চলেছে তাহলে কি শিক্ষার আমাদের কোনো প্রয়োজন নেই না শিক্ষাকে বাদ দিতে গেলেই কি হয়ে যায় একজন তাগিদ দিয়েছে তাতে কোন গুণগত দিক কি আছে যে হ্যাঁ ইসলামে একজন লোককে শিক্ষিত হতে হবে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে পুরাণ শিক্ষা করে एवंपर की शिक्षा दे कुरान शिक्षा कर अर्थ हेल्ले कुरान मध्य पृथिवीर सर्वस्तरे जे रखा सब समाजी से दुनिया विदिक हम अथवाखरती दिख सर्वस्तर जिनि कुरान मध्य ही भरा आराज रसूल बलान जैकुम्मानुरान मध्य आज दुनिया विदिक কোরআনের মধ্যে আধ্যাত্মিক দিক এবং তার বাস্তব দিক সব বস্তুবাদা যারা জ্ঞানী ব্যক্তি জ্ঞানী তারাই আসলে আল্লাহকে ভালোভাবে করতে পারেন তারাই আসলে মানুষকে মানুষের দায়িত্ব বহন করতে পারবেন কেন যে তারা জানেন তারা সবকিছু মেনে চলতে পারবেন আল্লাহ করা এটা আখাতের ব্যাপার কিন্তু দুনিয়ার ব্যাপারে তো আল্লাহ তারা বলেছেন যে তোমরা সুদ খাবে না তোমরা অত্যাচার করবে না তোমরা মিথ্যা কথা বলবে না এই যে এতগুলো কথা জি সমস্ত কিছু নির্ভর করছে শিক্ষার উপরে শিক্ষার উপরে আল শিক্ষার প্রতি এত জোর দিলেন এবং ইসলামের ভেতরে শিক্ষার এত গুরুত্ব পাওয়া গেছে তো এই কথাটা আমরা মুসলমান হিসেবে যদি মানতাম বা আমাদের এর প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে একজন মুসলমান শিক্ষিত হবে শিক্ষিত হতে গেলে শিক্ষিত সমাজ গড়বে শিক্ষিত সমাজ হতে গেলে শিক্ষিত দেশ হবে সেখানে আল্লাহর আইন ঠিকঠিকভাবে ফলো হবে সেখানে অশান্তি থাকবে না শান্তি থাকবে তাহলে শিক্ষার বিষয়ে এখন বর্তমান যেটা আমাদের মুসলিম সোসাইটিকে আমরা দেখছি সেখানে এর প্রতিফলন ঠিকভাবে আপনার চোখে পড়ছে হ্যাঁ দেখতে পাচ্ছি যে শিক্ষার প্রতি আমরা যে শেখ যেটা বললেন খাই রুকুমান তা আলামাল কোরআন যে নিজে কোরআন শিখে অপরকে শেখে সেই হচ্ছে উত্তম ব্যক্তি তাহলে কোরআনিক যে শিক্ষা এবং কোরআন যে আধুনিক এবং দিনী শিক্ষাকে পার্থক্য করেনি ওখানে পুরো পুরো ডিটেলস কি আধুনিক কি দিনই সমস্ত কিছু ব্যাপার পরিপূর্ণ রূপে বলে দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ এই শিক্ষার প্রতি মানুষের ঝোঁক বাড়লেও প্রকৃত যেটা শিক্ষা দরকার সেই শিক্ষার প্রতি বা একটা হীন মণ্যতা এখনো দেখা যাচ্ছে বিরাজ করছে সুতরাং সেই সমস্ত শিক্ষা ব্যবস্থা যারা পরিচালনা করছেন তাদের উদ্দেশ্য আমাদের এই মেসেজ বা এই বার্তা হবে যে একটা জিনিসের লক্ষ্য নিয়ে যখন ছেলে মেয়েরা শিক্ষার জন্য এগিয়ে আসে তাহলে সবসময় চায় এই পৃথিবীতে কী করে তারা সেফ স্ট্যান্ডার্ড হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সবসময় বাবা মা চায় নিজের পায়ে দাঁড়াতে নিজের পায়ে যেন ছেলে দাঁড়িয়ে যেতে পারে তাহলে আমি টেনশান ফ্রি তাহলে এই নিজের পায়ে দাঁড়াতে গিয়ে এত শ্রম এত অর্থ তার পিছনে ব্যয় করে দিয়ে দেখা গেলো একটা সে সরকারি বা গভর্নমেন্টের জব পেলো তারপরে ত্রিশ বছর খুব বেশি চাকরি করবে তারপরে তো তার যে শিক্ষা সেই শিক্ষার তার কোনো মূল্য থাকে না কোনো মূল্য থাকে না তাহলে সেই যে শিক্ষা অ্যাকচুয়াল মূল্য এই দুনিয়া এবং আখরাতে এবং সে যদি এই কোরআনের শিক্ষা তার মধ্যে থাকে সে রিটায়ার হয়ে যাওয়ার পরেও যে তবলিগ করে সেই শিক্ষা প্রচার করার একটা সুযোগ পাবে এবং সেটা যে একটা গোল্ডেন চান্স সুবর্ণ সুযোগ বলা যেতে পারে যে মেধাকে কাজে লাগিয়ে আমরা এত শ্রম ব্যয় করছি এত টাইম দিচ্ছি এত অর্থ একটা বাজেট একটা ছেলেমেয়ের পিছনে যারা পড়ান গার্জেন তারা বেশ ভালো করে জানেনি যে একটা ছেলেকে সেই শিশু বয়স থেকে শুরু করে তাকে লাইফে প্রতিষ্ঠিত হতে গিয়ে তার শিক্ষা আমি যদি একটা মিনিটের জন্য তর্কের খাতিরে আমি যদি তা মেনে যে কোরআনে কারিমের ভেতরে ছ হাজারটি আয়াত আছে তাহলে ছ হাজারটি তোমার জেনে নিতে তোমার তোমার নিজের ভারসেনে তুমি জেনে নাও জেনে নেওয়ার পরে তুমি নিজে ফ্যাস করো যে কোরআনকে যখন আমরা কোরআনের কথা শুনি আদেশের কথা শুনি তখন আমরা একতরফে একটু একটা সীমা রাখার মধ্যে জ্ঞানটাকে আমরা ধরে নিই কিন্তু কোরআন হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য কেমন পর্যন্ত জীবন ব্যবস্থা এরা আমাদের জানতে হবে আমাদের গুরুত্ব দিয়ে শুধু একভাবেই চলে যায় এটা ধরো পরে সে ভালো করে তখনও সরকার না অথচের কথা তো কথা হলো যে এইভাবে আমাদের যারা সত্যিকারের অনেক মানুষকে আমরা দেখেছি তার ফাঁকেও রসুল আলহাম আবার দিনী শিক্ষা থেকে তারাধিকার দিয়েছেন যে তোমরা মানুষ তোমাদের এই জ্ঞান ডাকা দরকার সব জ্ঞান আমরা শিখতে পারি কিন্তু তার সঙ্গে ফাঁকে একটু তিনি কি করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন দিনের জ্ঞানের শিক্ষার জন্য কেমন বলেছেন শিক্ষা করব তাহলে আমরা এগতে আমরা আমরা আমরা একটা জিনিস এখানে দেখছি লক্ষ্য করে যে সমস্ত লোকেদের ব্যাপারে আপনি অভিযোগ করলেন ডাক্তার সাহেব অভিযোগ করলেন যে রকম পদের লোক অথচ তারা সুরা ফাতে পর্যন্ত করতে পারেন না সে সমস্ত সুরাগুলো জন্য আমরা মক্তবে পাঠাতাম কিন্তু আজকের দিনে বড় দুঃখ লাগে যে মক্তব্য বিরান পড়ে আছে সেখানে যাচ্ছে জনা কয়েক মেয়েকে দেখতে পাবেন এই যে তারা হয়তো এসে কিন্তু ছেলে একটা যে নার্সারিতে দিল তার প্রথম থেকেই গুড মর্নিং গুড ইভিনিং বলে যে অভ্যাস দাঁড়িয়ে পেচ্ছাপ করা যেগুলো একদম সেরিয়ে খেলাপ এবার একটা বীজ যখন বপন করলো এবার যখন ও ফুল দেবে বা ফল দেবে এবার যদি বিজেই পোকা লেগে যায় তাহলে দেখি তাহলে তো আমাদের ওই যে অর্থের ব্যাপারটা যেখানে চলে আসছে যে আমরা ছেলে একটু বড় হয়েছে বয়স হয়েছে এবার ওর কাছ থেকে যাতে ইনকাম পেতে শুরু করি এই যে বাবা মায়ের একটা টেন্ডেন্সি যে ছেলে বড় হলেই সে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া পড়াশোনা থেকে বঞ্চিত করে অর্থাৎ কি করে আমি সে ঘুরে বাড়িয়ে হোক বা আমার একটা স্থায়ী ফান্ড তৈরি হবে ফিউচারে যেন আমার কোনো অসুবিধা না হয় এই যে মন মানসিকতা ব্রেনের মধ্যে চলে আসে তখনই এই শিক্ষা ব্যবস্থাটাকে একটা ছেলেকে মেয়েকে বঞ্চিত করে দিয়ে পুরো ইনকামের পথে নিয়ে আচ্ছা এই পথে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে এ তো এক অন্যায় এটা আমরা মেনেই নিব বাকি কথা আপনার কাছ থেকে শুনবো সুপ্রিয় দর্শক একটা ছোট্ট বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসছি এদের মধ্যে মেয়েদের রেশভেন্টি পারসেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এবং ইনফ্লুয়েস আর কোন ধর্মের মধ্যে নাই महिला देख लमीचार्मण अब्बास রসুল সাল্লাবুলাম বলেছেন মাহরম ছড়া কোন ব্যক্তি নির্জনে কোনো মহিলার সাথে মিলিত হবে না সহি বুখারি সপ্তম খণ্ড বিবাহ অধ্যায় হাতের সংখ্যা পাঁচ The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu.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 মহাবত করছি ভালবাসি যে অ্যাকচুয়াল যেটা দরকার আমার সে এই দুনিয়ার জন্য সম্মান এবং আখেরাতের জন্য সম্মান তাহলে সেইটাকে বাদ দিয়ে আমরা শুধু এই দুনিয়ার লোভ লালসার জন্য অর্থটাকে প্রাধান্য দিতে গিয়ে ছেলে মেয়েকে যে পড়াশোনার শিক্ষা দিতে হবে বোধ দুটোই দেওয়া অবশ্যই জরুরি তাহলে সেইটাকে বঞ্চিত করে দিয়ে ছেলে পিলেকে বাড়িতে কোনো কাজে লাগিয়ে দেওয়া কোন ব্যবসা বাণিজ্য লাগিয়ে দেওয়া বিশেষ করে বাইরে চলে যাওয়া তো শিক্ষা থেকে বঞ্চিত আছে তাদের শৈশবটা এখন কিছু অন্য পাওয়ার অথচ তাদেরকে তানা দিয়ে আমরা কি দিয়েছি শ্রম দিয়েছি তাকে আমরা পাথর ভাঙতে দেখেছি আমরা খনির মুখে বসে বসে কয়লা কুড়াতে দেখেছি আমরা চায়ের দোকানে তাদেরকে চা ঘুরতে দেখেছি আমরা টেলারের পাশে বসে বসে তার সহযোগিতা করতে আমরা দেখেছি রেল স্টেশনে তাদেরকে তার আশেপাশে জঞ্জাল থেকে অনেক কিছু কুড়োতে দেখেছি তাদের প্রত্যেকের পিছনে একটা উদ্দেশ্য যে আমরা যেন পেট নিয়ে মরছি তাহলে তারা নিজে থেকে কি এটা করেছে না তাদের মা বাবারা তাদেরকে বাধ্য করেছে এবং সেখানে দারিদ্রতাটাই আসল কারণ রয়েছে না এটা কোনো অন্য কারণ রয়েছে আমার তো মনে শুধু দারিদ্রতা কারণ নেই কিছু এটা সব রকম জিনিস এখানে জড়িয়ে আছে আমার মনে হয় প্রথমত আমাদের যে মেমোরি পিতা মাতার মেমোরি ব্যাপার রয়েছে কিছু পিতা আমরা দেখি সত্যিকারের বাস্তব কথা আপনি যেটা যে সমস্ত ছেলেদের উদাহরণ দিলেন তাদের ছেলে মেয়েও শিক্ষিত হয়েছে তাদের দারিদ্রতা ছিল না এরকম কিছু নাই তারা গরিব না শিক্ষিত হয়েছে তাহলে যে পিতা যারা গরিব এখনো রয়েছেন শিক্ষা না দিতে চান কিছুটা গোলমাল আছে তারা প্রথম থেকেই পেতে চায় ছেলেদের ইনকাম আর তারা তাদের কাছে অর্থ এবং সম্পদটা বেশি বড় বড় দেখেন আর কিছু পিতামাতা আছে ওই শ্রেণীর পিতা মাতা তারা আবার জ্ঞানকে তারা বেশি বড় করে দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই সমস্ত পিতামাতাকে মাতাকে তো আমাদেরকে বলতে হবে যে সে যদি খায় আর বাঁচে খাওয়াটাই যদি মূল কথা হয় আর খেয়ে বেঁচে থাকাটাই যদি সব কিছু হয় তাহলে একটা জীবে আর একটা মানুষের কী তফাত থাকলো গরিব যদি হয় অর্থহীন সে যদি হয় এমন পর্যায়ের হয় যে না তার সংসার চলে না তাহলে আমি এই রকম মানুষদেরকে বলতে পারি যে না একেবারেই শুধু লেখাপড়ার সঙ্গে যুক্ত থাকতে গেলে পেট চলবে না তাহলে অন্তত তাকে এই সুবিচারটা করতে হবে যে এই ছেলেটাকে আমি সকালবেলায় একটু কিছু কাম হয়তো নিলাম কিন্তু তাকে পড়ার সময়টা দিলাম। যদি ভাগ করি তার ক্ষেত্রে যে যে সমস্ত বামারা যে সমস্ত মারা অর্থহীন তাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে ওর আসল সম্পত্তিটা তোমার কেড়ে নিয়ে নেওয়ার কাছ থেকে কেন যে এখন যেটা পয়সা ছেলেটা কামাই করবে সেটা হচ্ছে স্বল্প মেয়াদি এবং শিক্ষাটা সে যদি গ্রহণ করে নেয় তো এটাই হচ্ছে তার কাছে ফসল দীর্ঘ মেয়াদি হবে মন দিল আবার হয়তো পড়ার ফাঁকে ফাঁকে একটুখানি হেল্প করে দিল তারপর আবার সে কিন্তু সম্পূর্ণ কাট হয়ে যাবে এইরকমটা যেন কোন মা বাবা না করেন কথাটা কি এরকম যদি বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ নাকি অর্থটাই বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি সেটা অর্থটাই মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা বোধ দুটোই দরকার কিন্তু আল্লাহ সুবাহতালা যে মেসেজ বা বার্তা দিয়েছেন রসোল্লা ইসলামকে তার দৃষ্টিতে আমরা এই বুনিয়াদী শিক্ষাটাকে বেশি করে প্রাধান্য দিতে পারি লজিক্যালি যুক্তির ভিত্তিতেও কারণ আজকে সারা পৃথিবীতে আমরা দেখেছি দেশ যেভাবে উন্নতি করছে এবং পৃথিবীর ইতিহাসে এক সময় যেভাবে মুসলিমরা চরম উন্নতির শিকার ছিল সব দিক থেকে টেকনোলজি বলুন পলিটিক্যালি বলুন সামাজিক ইকোনমিক্স বলুন ফিনান্সিয়াল সমস্ত ব্যাপারে উন্নতির চরম শিকরে ছিল কেন তার কারণ হচ্ছে তারা কোরআন এবং হাদিসের ক্লোজ কাছাকাছি ছিল আর যখনই আমরা কোরআন এবং হাদিস থেকে অ্যাডিশনাল করে দিয়েছি দূরে ছেড়ে রেখে দিয়েছি তখনই আমাদের এই অধবন্দরটা ফিরে এসছে তাহলে এই শিক্ষা অবশ্যই আমাদের এই শিক্ষাটাই বেশি প্রাধান্য কারণ একজন মানুষ শিক্ষা প্রতিষ্ঠিত হলে একটা যে পার্ট্রি আমরা ইনকাম পেতে চাইছি সেটা তো শর্ট টাইম পার্ট মানে বুঝের অভাব আছে একটা ছেলেকে মানুষ করা সেটা সব থেকে বড় সম্পদ কামান আল্লা রবুল আলমিনে আল্লাহ রসুল তাদেরকে শিক্ষাগুলো দিয়েছিলেন কিতাবের এবং সেই সাথে সাথে আবার কিসের শিক্ষা দিয়েছিলেন হেকমত হেকমত তাহলে হিকমত এখানে আছে তা না হলে আল্লাহ কি করে শিক্ষাটা দিলেন এবং সেটাকে নিয়ে একটা হচ্ছে না সম্পদ এটা আমন হয় দুটি আমাদের সমাজের অত্যন্ত জরুরি কারণ যুগে আমরা দেখতে পাই ওসমান গনি তিনি ছিলেন ধনী তাকে গণী বলা হয়েছে তার সম্পদে আল্লাহ অনেক উপকৃত হয়েছেন খাদি আলাদা আল্লাহ আনহা তার কোন মূল্য আমার মনে হচ্ছে দুটি এক মানে সমস্ত মানব জীবনের জন্য সম্পদ এবং জ্ঞান দুটোই বিষয় শিক্ষা এবং অর্থ ক্ষেত্রে এইরকম মানুষদেরকে আমরা কি উপদেশ দিতে পারি যে হ্যাঁ আপনি বুনিয়াদী শিক্ষা যেটা কোরআনে কারিমের এটাই হচ্ছে মূল এখান থেকে আপনি অনেক কিছু পাবেন হ্যাঁ এটা কথা ঠিক যে কোরআনে কারিমের শিক্ষা সব নিয়ে নিতে গেলে কোন একটা ডিগ্রি কোরআন মেজি তোমাকে দেবে না मध्य आव... जो मध्य कॉन भाग्य যে ভাইরা শিক্ষা করছেন তারা জানাল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদেরকে আমরা বলবো যে মাননীয়তম যেটা আমাদের বুনিয়াদী শিক্ষা ইসলামী তারা যেন সেটা শিক্ষা করেন আর যারা আদৌ শিক্ষা করেন না বুনিয়াদী শিক্ষা এবং অন্যান্য জ্যাল শিক্ষা করেন তাদের জন্য বলবো তাদেরকে আমরা বলবো যারা শুধু মানে এখন ছোট থেকে ছোটবেলা থেকে ছেলেদের কাছ থেকে তারা সম্পদ পেতে চান সেই পিতা মাতাকে আমরা এই মেসেজ দিতে চাই তাঁরা যেন এই বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত করেন এবং যেগুলো যা শিক্ষা যদি সুযোগ হয় তাও শিক্ষা করেন তবে তাদের চেষ্টা করে সেটা একটা শান্তিপূর্ণ হয় কিন্তু আমাদের এটা জিনিসটা একটু পরিষ্কার করে দেওয়া ভালো তাই আমি বলবো যে আমাদের এই অবস্থা থেকে জানতে হবে যে আমাদের সম্পদ প্রয়োজন আছে এবং আমাদের জ্ঞানেরও দরকার সব রকম জ্ঞান সেটা দুনিয়া বিজ্ঞান এবং উখরা বিজ্ঞান দুনিয়ায় যদি আমরা কৃত কার্য হতে চাই আমরা দুনিয়ার জ্ঞান চাই আর আখেরাতে যদি কি কার্য হতে চায় তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের ইমানের জ্ঞান চাই আমাদের মানে কোবরের আজবের জ্ঞান চাই তারপর আমাদের হালান হারামের জ্ঞান চাই আমাদের নামাজের জ্ঞান চাইতে জ্ঞান চাই এই জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা আখেরাতে আমরা পরিত্রাণ পাব সুতরাং আমাদের সব রকম আমাদের যেহেতু আমাদের দুটি দুনিয়া রয়েছে এই দুনিয়ায় কৃত কাজ হতে গেলে আমাদেরকে দুনিয়া বির ইমার জ্ঞান রাখতে হবে আর সেই কি আমাদেরই শিক্ষা থেকে তাদেরকে অধিকার ছিল রেখেছে আর এক শ্রেণী হচ্ছে যদি দিয়েছে দিয়েছেও বা তারা শুধু দুনিয়ার শিক্ষা দিয়েছে আর এক শ্রেণী হয়েছে কি যে তারা দিনের শিক্ষা দিয়েছে এবং অনেক তার সাথে আমি যেন তার কাছ থেকে তার শিক্ষার অধিকারটাকে কেড়ে না নেই তারপরে আমি একটা জিজ্ঞেস করবো এই তিনটে ভাগে ভাগ করলেন তার মধ্যে কোনটা আমাদের ডিসিশন যে মানুষ সেটা করুক কোন প্রকারের শিক্ষা তিন নম্বরে যেটা বলেছেন সেটা থাকবে এবং যারা সম্পূর্ণ শিক্ষা থেকে তাদেরকে বিরত রেখে দিয়েছেন শুধু অর্থের লোভে তারা আপনারা কিন্তু তাদের সবটাকে অন্যায় করছেন তাহলে আমার ভাইজানদেরকে এটাই কথা বলবো যে প্রথমত আমরা যেন আমাদের আখরাত যেটা আমাদের আসল কামনা আসল বাসনা আসল আমাদের গন্তব্যস্থান যেটা সেটাকে আমরা যেন ঠিক করতে পারি তার জন্য আমরা তাদেরকে দিনী তালিমটা আগে দেবো দিনী তালিমে সমৃদ্ধ হওয়ার পর তাকে আমরা চেষ্টা দুনিয়ার তালিমটা পাবে। দিন এবং দুনিয়া হতে গেলে আল্লাহ যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আেনা দুনিয়া তাহলে আল্লাহ তুমি আমাদের দুনিয়ায় সুখ দাও এবং তুমি আমাদের আখের আতকে সমৃদ্ধ করে দাও তাহলে এই শিক্ষাকে যদি আমরা মাধ্যম হিসেবে মেনে নি আর এই কথাটা আমরা যদি গ্রহণ করে নি তাহলে আল্লাহ রেটা আমাদের কাছ থেকে চাইছেন তার এখানেই দেখতে পাওয়া যাবে। তাহলে আপনাদের মতো মানুষের কাছে আমাদের এটাই কামনা এটাই বাসনা এবং সেই সাথে সাথে আমরা একটা আরোজ করব এটা এটা তর্কের বিষয় নয় বা যুক্তির কথা হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি যে আপনারা সর্বশিক্ষা অভিযানকে মেনে নিতে পারছেন সর্বশিক্ষা অভিযানের ব্যাপারে আমাদের সরকার বেশ কিছু টাকা খরচও করছেন সেখানে সর্বশিক্ষার নাম দিয়ে আজ আমাদের বৃদ্ধ বাবা জানেরা চাচা সেখানে কিছু কিছু শিখছেন তো কি শিখছেন সেখানে আপনাকে বলবো সর্বশিক্ষার নাম দিয়ে আমাদের মধ্যে বক্তব্য গিয়ে মাদ্রাসাতে গিয়ে এখনো আল্লাহর এবং আল্লাহর রসুলের জ্ঞান একটু কিছু নিন যাতে করে আপনার আখেরাত সমৃদ্ধ হয় এই তফিক আল্লাহ রব আলমী যেন আপনাকে দান করেন এই দোয়া এবং এই কামনা আর এই বাসনা রেখে আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ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 জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছেনমাত্র আল্লাহ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 পাপ পাপ তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই এটা ইমানে জীবন যদি মানুষ ক্ষমা চায় আমিন